মোহতারাম দর্শক শ্রোতা আলমিনের অশেষ মেহরবাণীতে আবার একশো এগারো নম্বর আয়াতের ছোট্ট এক টুকরার বিষয়ে কথা বলার জন্য আপনাদের সামনে উপস্থিত হওয়ার তৌফিক তিনি দিয়েছেন সেজন্য আমি নিজের আলমিনের শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ সাথে সাথে আপনাদেরকেও মোবারকবাদ জানাই যে আমাদের সাথে আপনারা যুক্ত আছেন সম্পৃক্ত আছেন প্রিয় বন্ধুগণ আসলে দিনের এক দাওয়াত নিয়ে আপনাদের সামনে হাজির হওয়া নবী করিম সাল আলী ওসাল্লাম ঈর্ষাদ করেছেন তিনি বলেছেন বারবার বিভিন্ন ভাবে যে আমার কাছ থেকে তোমরা যা জেনেছো কোরআন হাদিস থেকে যা জেনেছ সবকিছু তোমার অন্য ভাই পর্যন্ত পৌঁছে দাও সেই দায়িত্ব সেই জিম্মাদারি আদায় করার জন্যই আপনাদের সামনে হাজির হওয়া নিজেও আমল করা অন্যকে আমল করার প্রতি উৎসাহিত করা উজ্জীবিত করা সচেতন করা জানিয়ে দেওয়া তোমার রাস্তা কোথায় তোমার লক্ষ্য কোনটা উদ্দেশ্য কোনটা এটা জানিয়ে দেওয়া প্রিয় বন্ধুগণ তুমি জান্নাত কিনবে এটাই তোমাকে পাঠানোর কারণ দুনিয়া থেকে তুমি যখন বিদায় নিয়ে আসবে আমার সমস্ত হুকুম আহ মেনে তখন তোমার সাথে আমার যে চুক্তি হয়েছে যে তুমি তোমার জান দিয়ে তোমার মাল দিয়ে আমার হুকুমগুলো গুলো মানবে আমি তোমাকে সময় মতো সেই চুক্তি অনুযায়ী আমরা সবাই জান্নাত পাওয়ার প্রত্যাশী ইনশা আল্লাহ আল্লাহ থেকে সে পুরস্কার আমরা গ্রহণ করবো ইনশাআল্লাহ কিন্তু সেই পুরস্কার পাবার মতো যোগ্যতা আমার আছে কিনা অথবা যোগ্যতা তৈরি হয়েছিল আমি কোন কারণে সেই প্রাপ্য থেকে বঞ্চিত হলাম কিনা হব কিনা সে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করছি এমন অনেক আমাদের সামনে আসছিল আমরা আমরা আলোচনা করেছি। যেগুলোর মাধ্যমে আমাদের চুক্তিকে নবায়ন করতে করতে পারি পারি। এমন অনেক বিষয় আমরা আলোচনা করেছি যখন আমার লঙ্ঘন হবে চুক্তি ওই লঙ্ঘন হওয়া চুক্তিকে নবায়ন করার জন্য রবাহ আলামিন, আমাকে যে সুযোগ দিয়েছেন বিভিন্ন ভাবে আমি সেই সুযোগকে গ্রহণ করতে পারি তহবা ইস্তেফারের মাধ্যমে আমল বাড়িয়ে দেওয়ার মাধ্যমে নতুন করে নিজেকে আল্লাহর সাথে সম্পৃক্ত করতে পারি সম্পর্ক গড়ে নিতে পারি ইনশা আল্লাহ সেই সুযোগ আমার জন্য আছে আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুগণ আমরা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে অনেক আমল তো করি আমরা জান্নাত কেনাবেচার চুক্তি যে আমাদের হয়েছে জান্নাত পাওয়ার জন্য আমরা অনেক আমল তো করি কিন্তু আসলে প্রত্যেকটা বিষয়ের কিছু নিয়ম কানুন থাকে এখানেও কিছু নিয়ম কানুন আছে অনেক সময় আমরা ডাক্তারদেরকে দেখি যখন ডাক্তার আমাকে ঔষধ দেন তখন কিন্তু আমাকে কিছু নিয়ম বাতলে দেন যে আপনি এটা খাবেন না ওটা করবেন না এটা করবেন না অনেক কিছু না না না না বলে দেন এটা একটা চিকিৎসার জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয় ঠিক ন্যাক আমলের ক্ষেত্রে ক্ষেত্রেও রব্বুল আলমিনও কিন্তু আমাকে এমন অনেক কিছু বাতলে দিয়েছেন যে তুমি এটা করবা না, ওটা করবা না, এটা করবা না। দেখুন প্রকৃত মুত কাকে বলে তাকুয়া হচ্ছে ছাড়ার নাম যেমন যাতে তোমরা মুত্তাকি হও সেজন্য আমি রোজা ফরজ করেছি দেখুন রমজানে আমরা যে রোজা রাখি সেখানে আমাদের করণীয় কি সব বৈধ এই বৈধ জিনিসগুলো বর্জন করিয়ে করিয়ে রবা আলমিন আমাকে একটা বিষয়ে অভ্যস্ত করেন যে বর্জন করার কখনো কোনো জিনিস চলে আসলে যেন তুমি সেটাকে সহজে বর্জন করতে পারো এই বৈধ জিনিসগুলো বর্জন করে করে যখন তুমি অভ্যস্ত হবা সারা বছর তখন তোমার সামনে যখন অবৈধ জিনিসগুলো আসবে তখন সেগুলোকে বর্জন করা তোমার জন্য সহজ হয়ে যাবে। এটাই হচ্ছে মুবারকের বাস্তবতা রমজান তাহলে কি বোঝা গেল মুত্তাকি তাকোয়া করার নাম নয় তাকোয়া হচ্ছে ছাড়ার নাম কি ছাড়বো গুনাহ ছাড়বো গুনাহ ছাড়লেই একজন মানুষ প্রকৃত মুত্তাকি হয়ে যেতে পারে অনেক আবাদত করছেন কিন্তু গুণা ছাড়ছেন না অনেক আবাদত করছেন কিন্তু আপনি গুনা প্রতিনিয়ত করে যাচ্ছেন অনেক গুণা এমন আছে যেগুলো আপনার খেয়ে ফেলে অনেক গুণা এরকম আছে কবুল হচ্ছে না অনেকে আপত্তি করেন আমরা এরকম বলে থাকি দোয়া কবুল হয় না আল্লাহর কাছে যা চাচ্ছি তা কবুল হচ্ছে না রসুল করিম সোল্লাহু তাদের সম্পর্কেই বলেছেন আমরা বুঝতে পেরেছি যে অনেক সময় অনেক কাজ এমন আমরা করে ফেলি যে আমার আবাদত্ব কবুল হচ্ছে না হিংসা এমন মারাত্মক অপরাধ সে মানুষের আমল গুলোকে এমন ভাবে খেয়ে ফেলে একদম সাই করে ফেলে খেয়ে যেমন আগুন শুকনো কাঠকে যেমন জালিয়ে পুড়িয়ে সার করে দেয় শেষ করে দেয় হিংসা মানুষের আমলগুলোকে ওইভাবে বরবাদ করে দিতে পারে তাই প্রিয় বন্ধুগণ জান্নাত পাওয়ার জন্য আমরা সবাই আকাঙ্ক্ষী জান্নাত পেতে চাই সকলের প্রত্যাশা এটা চূড়ান্ত প্রত্যাশা যে আমার রব আমার উপর সন্তুষ্ট হয় আমাকে জান্নাত যেটা আমার জন্য চূড়ান্ত কামিয়াবির কথা আল্লাহ তালা বলেছেন উম আল hayat ad dunya illa رب العالمين rabbul alamin bolen dunya ekek kamiyab eta kono kamiyabir bishoy noy shofolotar bishoy noy eta to dhokar jayga manush dhokaye pore ache ashol kamiyabi ashol shofolota hocche famanzuh zihannar je byakti jahannam theke take dure shoriye dowa hoyeche jahannam theke je mukto hoyeche aw udkhilal janna wa প্রকৃত কামিয়াব সফল কাম তো সেই প্রিয় বন্ধুগণ সে কথায় আমরা বলছি যে এমন অনেক কাজ আছে যেগুলোর মাধ্যমে আমরা আমরা আমাদের করে ফেলি তাই প্রকৃত সফলতা জান্নাত পাওয়ার জন্য এই বিষয়গুলোকে ইনশাল অবশ্যই লক্ষ্য করব যে ন্যাক আমল যাই করি না কেন আল্লাহর হুকুম যাই মানি না কেন আমার দ্বারা যেন কোন গুনা প্রকাশ না পায় গুনা প্রকাশ পেলে রব্বুলে আলামিন কিন্তু আমাকে ছাড়বেন না তিনি বলেছেন কোরআন করিমের মধ্যে ছোটখাটো সামান্য যদি কেউ করে রবুল আলমিনের কাছে তার বিনিময় সে অবশ্যই পাবে অবশ্যই বর্ণনায় পাওয়া যায় তাফসিরে পাওয়া যায় যে পিঁপড়া নয় ছোট পিঁপড়া নয় জানালার মধ্যে যে ক্ষুদ্র যে অংশ আছে সেখান থেকে আলোর যে কিরণ পরে রোদের যে কিরণ পরে সেখানে যে ধুলুগুলো উঠতে দেখা যায় সেগুলো হচ্ছে তার প্রতিদান আমি দিব কাজেই যে কোনো গুণায় আমরা করি যদি তবা করে পবিত্র না হই তাহলে কিন্তু অবশ্যই আল্লাহর সামনে জবাবদিহি করতে হবে আল্লাহ কিন্তু সেই গুণা আমার সামনে প্রকাশ করবেন অনেক ক্ষেত্রে আমরা অনেকেই এরকম এই প্রবণতা আমাদের মধ্যে আছে অনেক গুণা করি করার পর যখন বলা হয় এই গুণাটা করেন কেন নামাজ কেন পড়ছেন না আপনি কেন করছেন তখন উত্তর দেওয়া হয় যে অন্তর ঠিক আছে অন্তর ঠিক আছে আমল না করলে কি আসে যায় অনেক ভণ্ডদেরকে আমরা এই সমস্ত কথা বলতে দেখি নেশাগ্রস্ত এই সমস্ত ভণ্ডদেরকে যাদের কাজই হচ্ছে অপকর্মগুলো করা শিরিক করা সিরিকের সমস্ত রকমের কাজ সেখানে বসে বসে করে আর যখন বলা হয় নামাজ কেন পড়েন না তখন বলে দিল ঠিক তো সব ঠিক প্রিয় বন্ধুগণ এটা একটা বিভ্রান্তিমূলক কথা দিল ঠিক তো সব ঠিক এটা আমরা বলি অন্তর ঠিক তো সব ঠিক কিন্তু তাদের এই কথার উদ্দেশ্য ভিন্ন মতলব খারাপ ও কথা মতলব খারাপ আমরা এ বিষয়ে বিস্তারিত কথা বলবো ইনশা আল্লাহ তার আগে ছোট একটা বিরতিতে যাব সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন বিল্লাহ ওসালাম আলাইকুম রহমতুল্লাহ متعذب لا ينتهي سشت کوتھ ভালো মন্দির মাঝে তফাত করার জন্য চেতনা দিয়েছেন প্রত্যেক ব্যক্তি জন্মগ্রহণ করে ইসলামের উপরে মুজফার বিনসিদ ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর শেখ শাহিদুল্লাহ খান মাদানি আহমদুল্লাহ বিনাম্মদার হুসেন इनन्य गुणावलते अनुष्ठान इस्लाम माना दुनिया भी काल रात, छाड़े पीस टीवी सकाल आठ टेषल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 मन धोन चोख बड़े भूल शरियर बहु काम हाशिम मदानी चोख जीवर आपके चान देख चोख जीवे कुफन शुद्ध पिछटी बांगल् चोखर कूफन সকাল দশটায় বাংলাদেশে আসসালাম আলাইকুমুল্লাহ প্রিয় বন্ধুগণ বিরতির আগে আপনাদেরকে যে কথাটা যে প্রসঙ্গটার মধ্যে রেখে সে প্রসঙ্গ নিয়ে আবার কথা বলছি অনেকের মধ্যেই আমাদের এই প্রবণতা দেখা যায় এক বিভ্রান্তিমূলক ভাবনা তাদের মধ্যে কাজ করে বিশ্বাস কাজ করে যে আমার দিল ঠিক অন্তর ঠিক তো সব ঠিক অথচ ভেতরের গুণা সব গুণা অন্তরের গুণা সব কিছুই ছাড়তে হবে আমাকে সব গুণা ছাড়তে হবে এই কথার মধ্যে আল্লাহ তালা এই কথাও বলে দিচ্ছেন তুমি যে বলছো অন্তর ঠিক সব ঠিক না এই কথা নয় অন্তর তো ঠিক থাকবেই অন্তর ঠিক আছে কিনা তার প্রমাণ দিতে হবে সেটা হচ্ছে তোমার বাহ্যিক আমলগুলো ঠিক আছে কিনা কারণ বাহ্যিক আমল ঠিক নাই সে যদি বলে আমার অন্তর ঠিক আছে এটা ধোকার কথা এটা প্রতারণার কথা এটা মিথ্যা কথা এটা ভন্ডামি ছাড়ার কিছু নয় আমরা তাদের উদ্দেশ্যে বলতে চাই আল্লাহ তালা তাদেরকে হেদায়ত নসিব করেন হেদায়ত না থাকলে যেন আল্লাহ তালা তাদের ব্যাপারে যা ফায়সালা নেওয়ার নিয়ে নেন আমরা চাই না তাদের মাধ্যমে সহজ সরল মুসলমানরা বিভ্রান্ত হোক বহু সহজ সরল মুসলমানদেরকে তারা মুশ্রিক বানিয়ে ফেলছে আমরা দেখছি এগুলো এই সমস্ত প্রতারণামূলক কথাবার্তার মাধ্যমে তাদেরকে এক তাদের মধ্যে এক্লাহ আল্লাহ রসুলের হুকুম থেকে তাদেরকে আমরা অনেক মানুষকে এরকম দেখেছি অনেক ভন্ড বাবা রাস্তায় ঘুরছে রাস্তায় ঘুরছে তো ঘুরছে হারছে তো হাঁটছেই হাঁটা বাবা নাম পড়েছে অনেকের ক্ষেত্রে আমরা দেখেছি বিভিন্ন শহরে তাদেরকে ঘুরতে ঘুরতে শুধু ঘুরছেই তাদের পেছনে বহু মানুষ কেন তাদের পেছনে ঘুরছে আল্লাহ মা আমরা জানি না কেন ঘুরছে ওই জটারিদের পেছনে ঘুরছেন আপনি আপনার অন্তরের মধ্যে একটি বারের জন্য এই প্রশ্ন জাগল না যে এই বাবা আমার যার পেছনে পেছনে আমি আল্লাহকে পাওয়ার জন্য ঘুরছি তিনি কি নামাজ পড়তে হয় না তিনি কি নামাজ পড়েন না তার নামাজের প্রয়োজন নাই হয়তো তাই বলবে যে তার নামাজের প্রয়োজন নাই তিনি আল্লাহকে পেয়ে গেছেন এটা অসম্ভব এটা কখনো সম্ভব নয় আল্লাহর বিধান ছাড়া আল্লাহর হুকুম মানা ছাড়া রসুলের তরিকা ছাড়া পদ্ধতি ছাড়া শরিযার পথে নয় কথা বারবার স্মরণ করিয়ে দিয়েছেন জীবনের শেষ কথাগুলোর মধ্যে যে কটা কথা আসলায়ুকুম আল্লাহ আলা এই কয়েকটা কথাই তো রসুল জীবনের শেষ মুহূর্তে বলেছেন সেই কথাগুলোর মধ্যে একটা কথা তো এটাই নামাজ নামাজ জীবনের শেষ নামাজের ব্যাপারে রসুল্লাহ আলী আসাল্লাম জগতের শ্রেষ্ঠ মানুষই নন তিনি তো সমস্ত আম্বি আলী সালামের মধ্যে শ্রেষ্ঠ মানুষ সেই মানুষটা নামাজ ছাড়া আল্লাহকে পেলেন না সেই মানুষটা জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত নামাজের ব্যাপারে উন্মত সতর্ক করে গেলেন আর আমরা এই সমস্ত ভণ্ডদের পেছনে ছুটছি তাদের এই কথাগুলো বিশ্বাস করছি বিভ্রান্ত হচ্ছি যে আবাদত ছাড়াও নাকি আল্লাহকে পাওয়া যায় নজবুল্লাহমিন এক ভন্ডের কথা আমরা শুনেছি সে নাকি বলে ইমান কবুল করা ছাড়াও আল্লাহ কে পাওয়া যায় মুসলমান হওয়া ছাড়াও নাকি আল্লাহকে পাওয়া যায় সে নাকি আল্লাহর সাথে সরাসরি যোগাযোগ করা যায় নজবুল্লাহমিন الله أرشاد جوغا جوغا راستا اكتاي إن الدين عند الله الإسلام ومن يبتغ غير الإسلام ديناً فلن يقبل منهو إسلام سراب هنو پاد جودي كي وابولنبن كره آر جودي بولي شاء الله پرجم دو پونچ جابي الله أرشاد شمبركو غره دي بي نجير شمبركو طيري كربي اتاو شمباب رب العالمين بولچن فلن يقبل منهو آمي كاكونا شجا قبول كربونا رب العالمين بولچن جتا آتوچو آمي نجيني جي شدان যে পাওয়ার জন্য আমাকে এই পথ গুলো হবে এই পথে চলতে হবে এই সমস্ত বিভ্রান্তিতে পড়ার থেকে নিজেদেরকে হেফাজত করেন আল্লাহ আপনার সামনে কোর আন আছে হাদিস আসছে আপনি এগুলো পড়ুন ওই সমস্ত ভন্ডদের কাছে গিয়ে নিজের ইমানকে কেন বিসর্জন দিচ্ছেন তহেদের বিশ্বাসকে কেন আপনি হত্যা করছেন শিড়ের মধ্যে কেন লিপ্ত হচ্ছেন বিদা মধ্যে কেন লিপ্ত হচ্ছেন প্রিয় বন্ধুগণ আপনাদের সাথে বিনয়ের সাথে নিবেদন করছি করজোর আবেদন করছি আল্লাহর হস্তে এই জাতীয় ভণ্ডামি থেকে নিজেদেরকে রক্ষা করেন আপনি একটু চিন্তা করুন এটা বাস্তবতার কথা বলছি একটা বাজারে যখন ফল কিনতে যান আপনি কথার কথা একটা আপেল কিনতে গেলেন ওই আপেলের উপরের চামড়াটা নষ্ট পচে গেছে এখন দোকানি ওই আপেলটা যখন দিতে চায় আপনি সরিয়ে দেন না এটা দিবানা এটা নষ্ট আচ্ছা বলুন তো দোকানি যদি বলে আপনাকে যে স্যার এটা উপরে নষ্ট হলেও তার ভিতরটা কিন্তু ভালো আছে এমন কোনো মানুষ কি আছেন যিনি ওই উপরে নষ্ট আপেলটা দোকানই বলছে ভেতরটা ভালো আপনি সেটা গ্রহণ করবেন সেটা করেন না একটা সামান্য আপেল সামান্য একটা ফল সামান্য তরকারি কিনতে গেলে আপনি যদি দেখেন যে উপরের চামড়াটা ঠিক আছে কিনা ভেতরটা যাই থাকুক চামড়াটা ঠিক আছে কিনা আপনি লক্ষ্য করেন আপনি যদি করেন যে ভেতর ঠিক থাকুক বাহিরও ঠিক থাকুক বাহির নষ্ট ভেতর ভালো আছে এ কথা যদি একটা ফলের ব্যাপারে আপনি বিশ্বাস করতে না পারেন তাহলে আপনার ইমানি জীবনটা আপনার আমুলি জীবনটা কেউ আপনাকে বলে দিল যে ভেতর ঠিক তো সব ঠিক কথা তো ঠিক ভেতর ঠিক তো সব ঠিক কথা ঠিক কিন্তু ভেতর ঠিক আছে কিনা তার প্রমাণ তো তোমাকে দিতে হবে বাহিরটা ঠিক আছে কিনা যার বাহির ঠিক নাই বাহিরের আহকামগুলো হজ এগুলো যে মানে না আর যদি বলে আমার ঠিক আছে ভ্রান্ত কথা এটা মিথ্যা কথা দুনিয়ার ওই ফল আপনি যখন কিনেন না ইমানকে কেন ওই জায়গায় বিসর্জন দিচ্ছেন ইমানের ক্ষেত্রে কেন আপনি বিশ্বাস করছেন যে আপনার বাবার ভেতর ঠিক বাবা ভেতরের সাথে আল্লাহর সাথে যোগাযোগ হয়ে গেছে এখন আর তার এই সমস্ত শরীয়ত মানতে হয় না এই সমস্ত শরীয়ত মানা কেন বিশ্বাস করেন এগুলো থেকে নিজেদেরকে হেফাজত আল্লাহর সাথে আপনার সম্পর্ক গড়া নয় তাদের মাকসাদ আল্লাহওয়ালা আপনাকে বানাইয়া দেওয়া নয় তাদের মাকসাদ হচ্ছে নিজেদের পকেট ভারী করা অনেক ভাই আমাদেরকে বলে থাকেন অমুক পীর সাহেবের কাছে যাওয়ার পর আমার ব্যবসার মধ্যে যে বরকত আসছে নিজেকে খুব ভাগ্যবান মনে করেন যে তার কাছে তার হাতের ছোয়া আমার জীবন বদলে গেছে। আমার সম্পদ শুধু বাড়ছেই বাড়ছে এটা আমাদের হাসি পায় যখন আমরা এই সমস্ত কথাগুলো শুনি আল্লাহওয়ালার কাছে গেলে আপনার সম্পদ কেন বাড়বে সম্পদ বাড়া এটা আল্লাহওয়ালার কাছে যাওয়ার কোনো বিষয় নয় মুহাম্মাদুর রসুল্লাহ সাল আলী আসাল্লামের কাছে সাহাবাহ কেরাম যখন আসছেন রসুলের হাতের স্পর্শে রসুলের হাতের ওই চমৎকার রহমতের যে ছায়া পড়েছিল তাদের উপর সেই স্পর্শে তারা জন কি হয়ে গেছেন তাদের আমলের পরিবর্তন আসছে সম্পদের পরিবর্তন বরং সম্পদ কমেছে অনেকের ক্ষেত্রে সব সম্পদ আল্লাহর রাস্তায় দিয়ে দিচ্ছেন হয়তো তাহ তা আনহু জেহাদের মধ্যে যখন আল্লাহ রসুল চাঁদা দাবি করলেন সাহাবায়ের কাছে কে কি দিবে নিয়ে আসো ঘরে যা ছিল সব নিয়ে আসছেন এইভাবে সমস্ত সাহাবাই নিজের সম্পদ আল্লাহ রাস্তায় খরচ করার জন্য এইভাবে উৎসাহের সাথে খরচ করতেন বরং তাদের সম্পদ এইভাবে দিয়ে তারা চেয়েছেন সম্পদ পীরের কাছে গেলে দরবেশের কাছে গেলে তাদের কাছে গেলে সম্পদ বাড়ে এটা আল্লাহ আল্লাহওয়ালা হওয়ার নমুনা হলো আল্লাহওয়ালাহ হওয়ার নমুনা যদি এটাই না হওয়া দরকার ছিল যে আপনি সেখান থেকে আসার পর এখন আর নামাজ ছাড়েন না ওই আল্লাহওয়ালের সাথে সম্পর্ক গড়ার পর থেকে আপনার মধ্যে পরিবর্তন চলে আসছে আপনি আর এখন শিরিক করেন না। আপনি আর বেদাহাত করেন না আপনি এমন কোন আংটি পরেন না যে আংটি আপনার ভাগ্য বদল করে দেয় এই চিন্তা আপনি করতেন আপনি এমন কোন তাবিজ পড়েন না যে তাবিজ আপনাকে সবসময় সুস্থ রাখে এই বিশ্বাস আপনি রাখতেন আপনি এমন কোন পোশাক এমন কোন লাল শালু অথবা হাতের মধ্যে লাল সুতা আপনি পরেন না এমন কোনো চুরি আপনি পরেন না शरि रसुल लिबास चले मध्य बाह्य समस्त आम गु चलेना बोझा जाहाल सोबते गियान आसान আর যদি আল্লাহওয়ালার কাছে গেলে আগে আপনি নামাজ পড়তেন না এতটুকুই ছিল এর চেয়ে বেশি গুন করতেন না আর ওই তথা কথিত আল্লাহ তথাকথিত তথা কথিত পীরের কাছে যাওয়ার পর আপনি এখন নতুন করে নতুন কাজ শুরু করেছেন সেটা কি যে পীরের নামে আপনি মান্ন করতেছেন নাহজবিল্লাউজবিল্লাহ মান্ন হবে আল্লাহর জন্য আমি নজর মান্ন মানবো আল্লাহর জন্য আমি কসম খাবো আল্লাহর নামে আমি জবেহ করবো আল্লাহর নামে আমি কবর পূজা করবোনা কবরের সাজদা দিবো না এগুলো সব আল্লাহর জন্য এখন পীরের দরবারে যাওয়ার পর আপনার কি হলো নতুন করে আপনি নতুন সমস্যায় জর্জরিত হলেন রাজি করার জন্য এত ডেক সিন্নি পীরের দরবারে হাজির করব এতটা গরু পীরের দরবারে পাঠাবো এতটা মহিষ পীরের দরবারে পাঠাবো পীরকে খুশি করার জন্য না হজুবিল্লাহ ওই হিন্দুরা যারা রাস্তায় তাদের প্রভুর নামে তথা তথাকথিত মূর্তির নামে যারা গরু ছাগল ছেড়ে দেয় বলেছেন আল্লাহ করলে না ওই জবে করা জন্তু যারা খাবে তারা সবাই হারাম খেলো আপনি একাই গুনে করেন নাই আপনি নিজেও সিরিক করেছেন অন্য বহু মানুষকে আপনি হারাম খেতে বাধ্য করেছেন পীরের নামে জবে নয় পীরের নামে মান্য নয় বাবার নামে মান্যত নয় সব কিছু তো হবে একমাত্র আল্লাহর নামে প্রিয় বন্ধুগণ এই বিষয়গুলো বলা উদ্দেশ্য ছিল না প্রসঙ্গক্রমে বলা যে আমার বাহ্যিক গুণা ভেতরের গুণা সমস্ত গুণা ছাড়ার নামই হচ্ছে তাকুয়া গুণা ছাড়ার নাম হচ্ছে তাকুয়া কি করতে পারলাম পারলাম না সেটা পরে মূর্তাকি হচ্ছে প্রকৃত মূর্তাকি যিনি গুণা ছাড়বেন গুনা করবেন না রোজার হুকুমের মধ্যে এই বিষয়টা স্পষ্ট হয়েছে সেই গুণা বাহ্যিক গুণা হোক সেই গুণা ভেতরের গুণা হোক কল্পনার গুণা হোক অন্তরের অনেক গুণা আছে সেই প্রসঙ্গে আমরা ইনশাল্লাহ আলোচনা করবো ইনশাল গুণা ছাড়বো ইনশাল আমাকে সময় মতো আমার সাথে যে চুক্তি করেছেন সেই জান্নাতের দখল আমাকে বুঝিয়ে দিবেন ইনশাআল্লাহ আমরা সবাই সেই প্রত্যাশায় রইলাম প্রিয় বন্ধুগণ এমনই আরেকটি আলোচনায় আপনাদেরকে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমাদের সাথেই থাকবেন ইনশাআল্লাহ তালা وما توفيقي إلا بالله والسلام عليكم ورحمة الله تعالى وبركاته رب رحيم مشفق متعطف لا ينتهي بالحصر ما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 बस टाका पाठिएमेल कर समाधान এবং জাহান নাম অবধারিত করে দেন জান্নাতে যাওয়ার এবং জাহার নাম হতে বাঁচার একটি মাত্র পথ তাহেদ আল্লাহ তাহেদ জানার জন্য দেখুন धारावाहिक दासन किताबुत्ता किताबु आज रत एगारोट्रचार सकाल दस टाय बांगलेश